पृथिवीर एम मुस्लिम नाई मुस्लिम नाम सुनें नाई নবী সালামের সিরিয়াল যেদিন মাইমোনা রাদি আল্লাহ গড়ে থাকতো সেদিন আবদুল্লাহিন আব্বাস রাদুর সেই গড়ে মেহমান হয়ে যেতেন সুবাহ কেন মেহমান হইতেন রাত্রিকালীন দেখার জন্য নবী সালামের সাথে আল্লাহ তুমি তাকে দিনের গভীর সুক্ষ জ্ঞান দান করো সুহান ও আল্লিম হত্যা কোরআন ব্যাখ্যা করার তাফসিরের জ্ঞান দান করো সুহান নবী সাল্লা ইসলামের এই গভীর জ্ঞানী ছিলেন্লাহ মন্ত্রী সভায় আবদুল্লাহিন আব্বাস মন্ত্রী ছিলেন তখন অনেক বড় বড় বয়স্ক সাহাবি আপত্তি তুললেন যে এত মুরুব্বীরা থাকতে এই ছোট ছেলে তাকে কেন মন্ত্রিসভার সদস্য করল উমর তখন উমর আদিল ওই মুরুবীদেরকেও ডাকলেন আর আব্দুল্লা আব্বাস বুঝাই দিবেন কেন তাকে মন্ত্রী বানাইছেন তো উমর আদিল্লাতো সবাইকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনারা সবাই সুরা আম নের বিষয়বস্তুটা এক বাক্যে বলেন তো এক বাক্যে বলবেন কোনটা আয়াত হইল কয়টা তো বলতে হবে এক বাক্যে এটার বিষয়বস্তু কি তখন এক গ্রুপ বলে যে যে মনে হয় এটাতে মক্কা বিজয়ের কথা বলা হয়েছে আরেকজন এটার বিষয়বস্তু কি তখন আব্দুল আবদুল্লাহ বিন আব্বাস বললেন এর বিষয়বস্তু হল এর বিষয়বস্তু হলো এই যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যাবে কারণ আল্লাহ রবীন্দ্র রাসুলের মৃত্যুর কথা কই মৃত্যুর কথা তো নাই खबर ना जो मानुष दले दले आल्लर दिन दिखे आसय जख आल्लास আর নবিসামকে বলা হয়েছে আপনি আল্লাহর এদিন করেন ইস্তফার করেন এর অর্থ হইল আর নবীল নিয়ে নিবেন এটাই আল্লাহাকে এখানে ইঙ্গিত করেছেন সোহা আল্লাহ আবদুল্লাহ আব্বাস রান্না এক বাক্যে বলে দিলেন তখন উমর রাহানু বুঝাই দিলেন যে কেন আব্দুল্লাহ বিন আব্বাসকে উমর রাদিল্লা উহ তার মন্ত্রিসভার সদস্য করেন সুহান আল্লাহ তাহলে এই সুরার বিষয়বস্তু এক শব্দে হলো আখেরাত